साढ़े सातटा आप पुनः सम्प्रचार सकाल साढ़े नटा बांगलदेश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 ثم أفاد قبل أن تطلو الشمس راه البخاري سمعي تو دو شخص هوتا حج نيام در علوچونا بش کوئكتی پر بي هويه چه آر حج تو کوئكتی پر بي عمرا حجر علوچونا عشش کرتے پر بولي اللہ ركتش عمرا عشبادي اي پر بي عمر بن الخطاب رضي الله تعالو ترانو تکے بولنی تو تنی بولن مقر کافر حتى تطلو الشمس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 তাই তারা বলতো যে এই সাবিরে যখন পর্যন্ত সূর্য না উঠবে তখন তারা যাবে না এটা তারা বলতো ওয়াইসাল্লাহ সাল্লাম খালাফাহ আল্লাহনবী তাদের বিপরীত করলেন তারা সূর্য ওঠার পরে মিনার দিকে রওনা হতো আল্লাহ নবী আলিসাল্লাম সূর্য ওঠার আগেই রওনা হয়ে গেলেন থেকে মিনার দিকে তাহলে এটা ও মুসলিমদের সঙ্গে বিপরীত করা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের একটি আমল এই জন্যে सूर्य उठार आगे मुजदराफा के बेर जावा सुनते अंतर्भुक्त से मन रखते है जे भाव मीना जो बैराम सूर्य उठार पर क्यों एखे सुन कि सूर्य उठा आगे जो मीनार उद्देश्य रवाना होते यदेह मुस्लिम देर संगे सदृश्य हवा इसलमर को सत्यारे एक আদর্শ নয় তাই যে ক্ষেত্রে ইসলামের সুসাব্যস্ত কালচার এবং আচার অনুষ্ঠান রয়েছে সেক্ষেত্রে আমরা সেটাই মানব সেটা অন্যরা যদি করে সেজন্য আমাদেরটা আমরা ছেড়ে দেবো তা না তবে যে সমস্ত ব্যাপারে আমাদের সুস্পষ্ট অন্যদের সঙ্গে সাদৃশ্য হবে সেটাকে বিপরীত করা আল্লা নবী আসলাম পছন্দ করতেন এবং বিভিন্ন ক্ষেত্রে মুসলিমদের সঙ্গে সাদৃশ্য না করা আল্লা নবী পছন্দ করতেন যে যেভাবে যেখানে যেতে এসেছে আমরা জানবো এবং সে অনুযায়ী আমরা আমাদের জীবন গড়ব সেটা হলো আমাদের আলোকে জীবন গড়ার এক প্রত্যাশা প্রত্যয়া আল্লাহ আব্বাস জমাতা রাহুল বুখারি ইবিন আব্বাস এবং হাইব রাসুলিল্লা আল্লাহ রাসুল সাল্লাহামের যে আজাদক হারেসা গোলামের সন্তান ওসামাদ যে আল্লাহ সাল্লামের এই দুইজন সাহাবি আবদুল্লাহ বিন আব্বাস ওসামা বিন জায়েদ বলেন যে আল্লাহ নবী আলিস্লা সাল্লাম আকাবার পাথর মারা পর্যন্ত তিনি তালবিয়া পড়তে ছিলেন যে কথা আমরা আগে বলেছি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 निक्षेप कर जमरतुल कबरा मारून कबा घर के बाम दिखे रेखे मक्का के डान दिखे मीना रेखे पाथर मारते हैलोन के सम्भवैसे कर না যদি করতে পারে যে এই দিক থেকে মারবে হয়ে যাবে আল্লাহ নবীর সুরাবাকারা নাজিল হয়েছে কারণ সুরাবাকার মধ্যে হজের যে বিধান হজের যে কারণ। হজের যে আহকাম এখানে কি হয়েছে রয়েছে তাই এখানে নাজিল হয়েছে বলে আবদুল্লা মাসুদ এটা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন এটা বোখারি মুসলিমের হাদিস ওয়ান বলেন আল্লাহ নবী আলিসার অর্থাৎ দশ তারিখে চাষের সময় আল্লাহ নবী জামুল আকাবা কে পাথর নিক্ষেপ করেছেন পরের গুলি এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ আয়মি তসরিক তিনি পাথর নিক্ষেপ করেছেন ফয়দ আজালাতসলাম সূর্য যখন ঢলে গেছে তাহলে প্রথম দিন ফজরের পর থেকে নিয়ে সূর্য ঢোলার আগ পর্যন্ত মারা হলো উত্তম সময় না পেলে সুযোগ না হলে সমস্যা থাকলে সূর্য ঢোলার পরে এমনকি রাত্রেও মারা জায়জ রয়েছে আর পরের তিন দিন এগারো বারো তেরো সূর্য ঢলে যাওয়ার পরে জহরের আজান হয়ে গেলে তারপরে পাথর মেরেছেন আল্লাহ নবী আলিসালাম तीन, दिनी एजे तीन दिन ये और ये तीन दिन कर ओल मेकराम एगारो बारो तेर के अवश्य सूर्य ढोलार पर मारते क्यों जो ना पारे सूर्य डूबार परे एमक फजर पर्तर मारा जाए रही है बर्तमान पाथर मार समस्या तो नहींत तला भवन से एकदिक दिखे जा दिए नाम तो सुंदर एक चमत्कार व्यवस्था जब আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সুস্থ করুন দীর্ঘজীবী করুন তাদেরকে আরও এই মক্কা মদিনার খিদমত করার সুযোগ করে দিন মুমিন মুসলমানদের সারা পৃথিবীর খিদমত করার সুযোগ করে দিন মহান রবুল আলমিন তাদের এই খিদমতকে কবুল করে নিন এর উত্তম যা তাদেরকে আল্লাহ দান করুন এটাই হবে আমাদের তাদের জন্যে দোয়া আজ হজের সেই আমলগুলিকে কাজগুলিকে সুন্দরভাবে সঠিকভাবে সুস্থভাবে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 जुलूम करी कड़े देवे हजर बेपारे हजर दायन करा दरकार तुम्हारा करबले सुंदर मत हज होर हज हो इशल्लामर तला जमरतन يكبر على كل حسيات ثم تقدم ثم يسهل ثم يقوم ثم يستقبل القبلة ثم يقوم ثم يده ثم يرمي الغسطة عبدالله بن عمر رضي الله تعالى ترين بولين أنه كان يرمي الجمرات الدنيا سبچه چھوٹو جيتا جمرت السغر چھوٹو تاكي مارتين شاتي کانکور تقبير بولتين پورتی تي مارار پوري.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 তিনি কি করতেন মধ্যমের যেটা ওইটাকে পাথর মারতেন এরপরে তিনি বাম দিকে একটু সরে যেতেন আমরা আমাদের একটি বিরতির পরে বাকি অংশ পূর্ণ করবো সে সময় পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন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 আমি থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বাংলায় মানবতার জন্য করুণাসহ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 समस्त विश्व रहमत बनिए पाठाल शांति दूध प्रति सोमवार शनिवार सन्धार साढ़े पांच ट्रचार सकाल छंगे बीस टी बांगल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 তারপরে কেবলাকে সামনে করে হাত উঠিয়ে লম্বা দীর্ঘক্ষণ দোয়া করতেনা এরপরে যেটা বড় পাথর মারলেন। ওয়াদি থেকে সেটাকে মারলেন ওলা ইয়াকিফ ইন্দাহা এই বড়ো জামরা মারার পরে আর সেখানে তিনি দাঁড়ালেন না সুম্মাইয়ান শারিফ এরপরে তিনি ওখান থেকে সরে গেলেন এইভাবে আবদুল্লাব উমার তার পাথর মারার কাজ সম্পাদন করে বললেন পাথর মারতে দেখেছি রাহুল বুখারি হালসিমাম বুখারি বর্ণনা করেছেন দালা আব্দুল্লাহ আনহ পাথর মারার পদ্ধতি তিনটাকে কিভাবে হবে ছোট মধ্যম বড় ছোট এবং মধ্যমটাকে মেরে केबलामुखी लम्बा दीर्घक्षण दा ब्रोटा केकुल के। के आवेदन जो, जो पाथर मारते जाजर अजीब क्ष तक रसुलरिका जेने मारे करबें दिखाथ निक्षेप कर সেটা তার আদা হয়ে যাবে তিনি বলেন আল্লাহ নবী আলহিস যারা মাথা মুন্ডন করেছিল মাথা নাড়িয়ে করে নিয়েছিল তাদের জন্য দোয়া করে বললেন আল্লাহ মোহাল্লিন যারা মাথা নাড়িয়ে করেছে চুল একেবারে চেঁচে ফেলে দিয়েছে আল্লাহ এদের প্রতি দয়া করো সাহবায় একরম বললেন হে আল্লাহ রসুল যারা মাথার চুল কেটেছে ছোট করেছে তাদের জন্য আল্লাহর নবী এইভাবে দুইবার বলার পরে তৃতীয়বারে গিয়ে বললেন ওয়াল মুকাসীন মানে যারা মাথা নাড়িয়ে করে নাই চুল ছোট করেছে তাদের প্রতি আল্লাহ দয়া করো তাহলে ক্ষেত্রে বুঝতে পারলাম যে মাথা নাড়িয়ে করে নেওয়া চুল একবারে চেঁচে ফেলে দেওয়া হলো উত্তম তবে প্রিয়জনে বা অপ্রিয়জনে কেউ যদি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 সেই কেচি দিয়ে হোক আর মেশিন দিয়ে সেটা আমাদেরকে মনে রাখতে হবে আর এই ক্ষেত্রে আল্লাহ নবীর যে দোয়া মাথা দাঁড়িয়ে কাদের জন্য এইটাও নেওয়ার চেষ্টা করতে হবে ওয়ান থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী আলহাতাম বিদায় হজে তিনি দাঁড়ালেন হজা আলু আলু আল্লাহ এটা ছিল এগারো এটা মিনাতে তিনি দাঁড়ালেন তিনি দাঁড়ালেন যখন আমি এটা অনুভূতি করতে পারি নাই তো কাবোলা আনাদ বাহ আমি মাথা নাড়িয়ে করে ফেলেছি কুরবানি জবা করার আগে আল্লাহ বলেন তুমি জবা করো কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আব্দুল আমরুব না বলেন এই দশ তারিখে আল্লাহ নবী আলসালামকে जेटेट प्रश्न करे हमें आगे, पौरे पौरे आगे, जे जे आगे पर आगे जेटा प्रश्न कर नबी असद्लम तरह उत्तरे इफ आल्लाराज तुम बाकी क्या पूर्ण करो ये को समस्या नहीं हालसिटी बोखार मुस्लिम वर्णितर द्वारा बोझा गल तारीख सकाले जे क्षूल रही है प्रथमत पाथर निक्षेप करवा बाहर कर एर पर माथार चूल काटवे ना करफेफा कर धारा भाव क्यों जदि इनिच्छागे पीछे को समस्या नहीं हालस द्वारा इटाई प्रमाणित हलो अजीब जदि हतो आल्लाई बोतें आदा करो दाम दाओ बा कुरबानी दौ एक किसान इन्हें सुस्पष्ट बोखारी मुस्लिम বিশুদ্ধ হাদিস থাকার পরেও তোর করা জবা করতে হবে আল্লাহ যেখানে স্বয়ং বরং তফয়ে করেছি সাই পরে করেছি সায় করেছি তফায় করেছি এই বিভিন্ন হাদিসের দ্বারা সব কাজগুলি দশ আগে পরের ব্যাপারগুলি উল্লেখ হয়েছে সেখানে আল্লাহর নবী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 এটুকুই আমাদের কাছে সাব্যস্ত হয় এখানে আরও আমাদের মনে রাখতে হবে পার্থপক্ষে সুন্নত অনুযায়ী আমল করা পারব তারপরেও এর বিপরীত অনেকে ইচ্ছা করেই করেন তবে জায়েজ রয়েছে তবে সুন্নত মোতাবেক করাটাই হবে কি আমাদের জন্যে করণীয় এটা আমাদেরকে মনে রাখতে হবে তবে আগে পরে হয়ে গেলে সমস্যা যে নেই এবং দাম দিতে হবে না এ কথা সুস্পষ্ট কোন সন্দেহ নেই মাখরামা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী আলী সাল্লাম মাথা নাড়িয়া করার আগে মুন্ধন করার আগে তিনি কি করেছেন নাহার করেছেন ও আমারা সাহাবাহু বেদা আলিক নবী से भाई करके निर्देश दिएथर मारा कुरबानी नाहर नड़िए निर्देश कर लेंदेश मैंब नजीब होत वही आगे हादिसर संगे की हतो विपरीत धर्मी अर्थ हो जित इन निर्देश कर मान के यो निर्देश मुस्तााह उत्तम वा नई हादिसर मध्य একটা বিপরীত কি একটা মোখালেফ হয়ে যাবে একটা বিপরীত হয়ে যাবে করেছেন। তাহলে দশ তারিখের চারটি রয়েছে এর মধ্যে তিনটি কাজের যে কোনো সে হালালে আউ্বাল প্রথম হালাল হয়ে যাবে তিনটি কাজ হলো পাথর নিক্ষেপ করা মাথা নাড়িয়া বা ছোল ছোটো করা আর কাবা ঘরের তফ এফাজা বা তফে জেয়ারা করা এই তিনটি কাজের যে কোনো দুইটি করবে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 কাবা ঘরের তফ করতে যেতে পারবে আতর সুগন্ধি মাখতে পারবে কোনো সমস্যা নেই যেটা ইতিপূর্বে আমাদের আলোচনা হয়েছে ওয়ানায় সতী আল্লাহ আনহা কালাক কালা রাসুল্লাহারি তুম ও হালাক হাল্লালীব আল্লাহ নবী আসাতাম থেকে মা আয়সরুল্লাহ বর্ণনা করেন আল্লাহ নবী বলেছেন যখন তোমরা পাথর নিক্ষেপ করে দিবে দশ তারিখের মাথার চুল নাড়িয়ে করে দিবে ফকাদ হাল্লাল কুম্তিব তখন তোমাদের জন্যে গন্ধি হালাল হয়ে যাবে সব কিছুই হালাল হয়ে যাবে ইল্লাল নেশা স্ত্রী সব আসবে তীকে রহমাদ এবং আহমাদ বর্ণা করেছেন তাহলে প্রথম হালালের সঙ্গে রামিউল জামারা আল আকাবা প্রথম বড় জামারাকে নিক্ষেপ করা আর মাথার চুল নাড়িয়ে করা কুরবানির সঙ্গে এখানে কোনো সম্পর্ক নেই তাহলে তিনটি কাজ তফ হিফাজা মাথা নাড়িয়ে করা বা ছোট করা চুল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 তবে এক্ষেত্রে বলব কেউ যদি নিজের উপরে কষ্ট করে নেন তাতে শরীয়তের আল্লাহ করার কিছুই থাকবে না আল্লাহ নবী আলসালসাল্লামকে দুইটি জিনিসের মধ্যে করার যখন সুযোগ দেওয়া হতো তখন আল্লাহ নবী আইসার আহমা সহজটাকে গ্রহণ করতেন এটা ছিল তার নিয়ম এটা ছিল তার পদ্ধতি যেটা আয়সা সিদ্দিকা রাজুল্লাহ তালা আনহা আমাদেরকে বর্ণনা করেছেন তা আমরা সহজটা বাদ দিয়ে রাসুলের সুন্নতি নিয়ম বাদ দিয়ে রাসুলের তরিকা বাদ দিয়ে আমরা কঠিনটা নিয়ে নিব এটা আবার কোন তরিকা হতে পারে এটা আমাদের একটু বিবেচনা করা আলাই তাক বেসল হাসান আল্লাহ নবী আলাইসাল্লাম থেকে বর্ণনা করে আব্বাস আল্লাহ নবী বলেন মহিলাদের জন্য।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 বর্ণার আর কিছু সময় আমাদের লাগবে সে পর্যন্ত আপনারা অপেক্ষা করুন আল্লাহ আলামিন আমরা এ পর্যন্ত যা বর্ণনা করেছি সে অনুযায়ী আমুল করার তফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেনা আলহামদুলিল্লাহ রবীন্দন আসসালাম আলাইকুম ওয়ার্হমাতি ওয়ারাকাত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 এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হল সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভিকে সমর্থন করুন ডোনন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোট আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম পোস্ট কোড পাউন্ড অ্যাকাউন্ট নম্বর ইউরো অ্যাকাউন্ট নম্বর ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো শর্ট কোড